আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়সালাত ওয়াসালাম আলা আশরাফিল্মসালীম নবীন মুহম্মদ আলআ ওয়াসভিহি আজমাইন ইসলামী অর্থনীতিতে আমানতে খেয়ানত কত বড় ক্ষতিকারী ইসলামী অর্থনীতিতে আমানতে খেয়ানত করলে তাতে কত বড় ক্ষতি হয় সেই সম্পর্কে আলোচনা করছিলাম তার দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্বে বলি जो मुहम्मद रसुल्लाह सल्लाम जे व्यक्ति खेलानत कर खेणसह कल केते उपस्थित है रसुल्लाह सल्ला सल्लम लिकुल्ली गिवाउम केत प्रत्येक खेलान पीछने कल के झंडा बेजे देवा केयामत मटे पता बेजे देवा बज ही गो फोलान ये हे अमुक व्यक्त खेण লোকের সামনে আপনি লজ্জিত হবেন লাঞ্ছিত হবেন সেই ঝান্ডা দেখে সেই পতাকা দেখে বুঝতে পারবে লোকে যে আপনি দুনিয়ার বুকে খেয়ানত করে এসেছিলেন আবু হরার রাজি আল্লাহ তালু বলছেন তা মাফিনবী ও সাল্লাহআলিয়াসাল্লাম ফা জাকের আল গলুল আল্লাহ নবী সাল্লাহ আসালাম আমাদের সামনে দাঁড়িয়ে খেয়ানত সম্পর্কে বলতে লাগলেন ফা আজ্জামাহু তিনি ভীষণভাবে তার বর্ণনা করতে লাগলেন ও আজ্জামা আমরা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 আল্লাহর অনুমতি দিলে সুপারিশ হবে কিন্তু আল্লাহর নবী নিজের ইচ্ছায় যাকে ইচ্ছা যাকে ইচ্ছা পারবেন না আগে বললেই আল্লাহ নবী কাউকে বাঁচাতে পারবেন না আল্লাহ নিজের চাচাকেও বাঁচাতে পারবেন না যখন বলা হয়েছিল চাচা কালেমা পরে নিনেমা থানা কেয়ামা এমন একটা কালেমা যে কালেমা একবার পড়ে নিন চাচা কাল কেয়ামতের দিনে আমি আল্লাহর কাছে হুজত পেশ করবো দলিল পেশ করবো যে আমার মুসলমান হয়ে কালেমা পরে মারা গেছে কিন্তু আল্লাহর লোক বলবে খেয়ানত করে গেছে ঘরে ঘোড়া চাপানো আছে চিহি চিহি করে রব হচ্ছে লোকে দেখছে আর বলছি ইয়ার রসুল আল্লাহ আগে আল্লাহর রসুল আমার সাহায্য করুন আমাকে মদত করুন আমাকে বাঁচান আল্লাহর রসুল সাল্লাহ বলবেন তার ঘরে উঠ চাপানো থাকবে আর উঠ শব্দ করবে সে তখন বলবে আল্লাহ রসুল আমাকে সাহায্য করুন আমাকে বাঁচান तुमारेबो तुमार तुमार ना घर चांदी टा पैसा चापाना तुम उपकार कर क्षमता राखिना दुनिया बुके पोछ दिए सूतरा मानुष जे जिन ख्याल कर घर बहन करो सहा चाहिए যদি কারো উপরে ভরসা থাকে সেই ভরসা কাল ক্যামতের দিনে কোনো উপকার করতে পারবে না রাসুল্লাহ জাহান নাম বাসী পাঁচ শ্রেণীর মানুষ যার জ্ঞানবুদ্ধি মালান যারা ওই মানে অনুসারী মানুষ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 ওয়াইজা খা মাহ ফাজার আর যখন সে রেগে যায় তখন অশ্লীল বলতে শুরু করে এমনি রাগলে মানুষ হুঁ সারিয়ে ফেলে তাই না কিন্তু যে মানুষ রাগলে পরে অশ্লীল বলতে শুরু করে সে মানুষের মাঝে কি আছে মোনাফে আছে আর তাহলে বোঝা গেলো কি এখানে যখন তার কাছে আমানত রাখা হয় সামান্য সুযোগ পেলে সে আমানতে খেয়ানত করে এটা কার লক্ষণ মোনাফেকের লক্ষণ সুতরাং একজন মুসলিম কোনো দিন আমানতের খেয়ানতকারী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 যখন আমি আমানত ফেরত চাইবো আমানত যখন ফেরত দেবেন এতে যে ক্ষতি হয়েছে সেটা আপনাকে পূরণ করতে হবে না প্রিয় দর্শক মণ্ডলী আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন সাথে থাকুন ইনশাআল্লাহ বাকি কথা আবার পরে হবে Allah <laughs> আমি মতিউর রহমান রহমান কি কি করলে আল্লাহ পাক রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ দেখুন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 আমি সংগ্রাম করছি পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় বড় এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি सकल समस्थान एक देख इमी प्रशिक्षण परवर्ती अनुष्ठान पिसाए আবার আপনাদের কাছে ফিরিয়ে এলাম বলছিলাম যে আমানত এমন এক জিনিস যে আমানতের খেয়ানত করলে পরে মানুষ মনাফেক হয়ে যায় রসুল্লা সাল্লাম বলছেন যে তোমার কাছে আমানত রেখেছে তার কাছে আমানত ফেরত দাও ওয়ালা তাহুম্মান খানাক প্রতিশোধ নেওয়া স্বরূপও কারো আমানত নষ্ট করো না মনে করুন আপনার কেউ খেয়ালত করেছে আপনি কারো কাছে আমানত রেখেছিল আপনার খেয়ানত করেছে সে আপনি তার বিনিময়ে তার প্রতিশোধ নেওয়ার জন্য সে যখন আপনার কাছে আমানত রাখলো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 আমার এমন জিনিস যদি আপনার কেউ খেয়ালত করেছে তাহলে আপনি বিনিময়ে তার খেয়ালত করবেন না রসুল্লাম বলেছেন এমন অবস্থা আসবে এমন সময় আসবে যে তোমরা দেখে অবাক হবে সেটা আপত্তি করা হবে এবং তোমরা তাতে প্রতিবাদ জানাবে কাল গুফা মাতা মনোনা শাহাবাগন বললেন এ রসুল আল্লাহ তাহলে আমাদেরকে কি আদেশ দিচ্ছেন কাল আতু হক্লাহ ইকুম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 অন্যায় করলো অতএব আমি তার প্রতি অন্যায় করব যেন এই নীতি অবলম্বন না করো রাসুর সাল্লাহ বলছেন তোমাদের মধ্যে প্রথম যে জিনিস দিনের জিনিস ক্ষয় পেতে দেখবে তোমাদের মাছ থেকে উঠে যেতে দেখবে সেটা হচ্ছে আমানত প্রথমেই সর্বপ্রথম আস্তে আস্তে আস্তে আস্তে দেখবেন আমানত শেষ হয়ে যাচ্ছে আমানত নেই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 কথা বললে সত্য কথা বলো মিথ্যা বলো না কারণ মিথ্যা বাদীকে কেউ বিশ্বাস করে না সত্য কথা মিথ্যা মিথ্যা বলা অভ্যেস যে বেশি কথা বলে সে মিথ্যা কথা বলে সুতরাং অল্প কথা বলো আর সময়ে কথা বলো প্রয়োজনে কথা বলো মিতভাষী হও তুমি যদি সত্য কথা বলো গ্যারান্টি দাও সত্য কথা বলবে আমি তোমাকে জাননা তো গ্যারান্টি দেব আর ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করো অঙ্গীকার করলে অঙ্গীকার পালন করো মোনাফেঁকির যে চারটে গুণ বলা হলো তার মধ্যে একটা গুণ যে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে দেব ওখানে চুক্তি করলে ভঙ্গ করা এখানে ওয়াদা করলে ভঙ্গ করা ওয়াদা করলো হ্যাঁ কাল যাবো গেল না ওয়াদা করলো কাল দেবো দিল না তাই না দেখবেন বেশিরভাগ যারা ওই জিনিসপত্র কাউকে বানাতে দিলেন হ্যাঁ ঠিক আছে দু দিনের মধ্যে দেবো দেখবেন দিতে পারলো না ওয়াদা খেলাফি করলো বেশিরভাগ দর্জি টর্জি এরা কাপড় কবে একশের ভেতরে দেবো একশো দিতে পারলো না অবশ্য অনেকে ইনশাআল্লাহ ব্যবহার করে অসৎভাবে ইনশাআল্লাহ ব্যবহার করে সুতরাং তারা ওয়াদা করে কিন্তু ওয়াদা খেলাফি করে জেনে শুনে এটা হচ্ছে মুনাফিকে আলামত আর যদি কেউ ওয়াদা করে খেলাফ না করে ওয়াদা পূর্ণ করে তাহলে আল্লাহ রসুল সাল্লা তার জন্যে জান্নাতের গ্যারান্টি নিয়েছেন ওয়া আব্দুল আমান তুম তিন নম্বর হচ্ছে যে যদি তোমার কাছে আমানত রাখা হয় আমানত ফেরত দাও আমানতের খেয়ানত করো না তাহলে তোমার কেউ জান্নাতের গ্যারান্টি দিচ্ছি ওয়াহ ফাজু ফরু জাকুম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 আপনি আমানত রেখেছেন তার যে দুধ তার যদি দুধ থাকে তো সেই দুধ আপনি খেতে পারেন কি বন্ধক রাখলেও যেহেতু গায়ে আমানত রেখেছে গায়ে আপনি খাওয়াবেন আপনার মেহনত আছে আপনার কষ্ট আছে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 पक्षलार पक्ष दर्शक वृंद के जाना ईदुल अजहार आंतरिक प्रीति शुभे और मुबारकबाद